উকবাহ ইবনু আমির হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লামকে একটা রেশমি জুব্বা হাদিয়া হিসাবে দেওয়া হয়েছিল তিনি তা পরিধান করে সালাদ আদায় করলেন কিন্তু সালাদ সে সবার সাথে সাথেই দ্রুত তা খুলে ফেললেন যেন তিনি তা পরা অপছন্দ করছিলেন অতপর তিনি বললেন মুত্তাকিদের জন্য এই পোশাক সমীচীন নয়